বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাত চীনে নাও নাস্তিক মোরতাত প্রতিরোধ গড়পতি হত করো নাস্তিক মোরতার ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতার প্রতিরোধ গড়পতি হত করো নাস্তিক মোরতার নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন কেউ নয় এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতা নাস্তিক মুরতা নাস্তিক মুরতা চিনে নাও নাস্তিক মুরতা প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতার ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতার নাস্তিক এরা বৈশাখী নামে জাতিকে নতুন এরা খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং এরা গণমাধ্যমে মিঠা কথা বলে জাতির শিকড় কাটে তলে তলে চেতনার নামে দেশ প্রেমিকের মাঝে মাঝে মাঝে এরা কেউ নয় এরা চিরচেনা কিছু নাস্তিক মোরত নাস্তিক মুরতা নাস্তিক মুরতা চিনে নাও নাস্তিক মুরতাঁদ প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মুরতা ধর্মদ্রোহী সমাজ ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস এরা সরকার কেউ ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস গণমানুষের বাস গণমানুষের বাস ঘন মানুষের বাস এরা বড় হয়ে বড় গাছ মারে সময়ে মুখোশে পারে নিরপেক্ষতা নামে করে এরা ধর্মহীনতা চাষ নিরপেক্ষতা নিরপেক্ষের ফাঁদ এরা কেউ নয় এরা হত কিছু নাস্তিক মুরতা নাস্তিক মোরতাত চিনে নাও নাস্তিক মুরতা প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরত ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতাদ প্রতিরোধ গড়পতি হতকর নাস্তিক মূর্তা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতার নাস্তিক মোরতার নাস্তিক মোরতাদ চীনে নাও নাস্তিক মোরত প্রতিরোধ কর প্রতিহত করো নাস্তিক মোরতার धर्मद्रोही समाज ध्वंसि नास्तिक मोरता प्रतिरोधगढ़ प्रतिहत करो नास्तिक मोरुता प्रतिरोधगढ़ प्रतिहत करो नास्तिक मोरता प्रतिरोधगढ़ प्रतिहत करो नास्तिक मोरता